শ্রীচ প্রভু বন্দ নি সহোদিত শ্রীনন্দ নন্দন বন্ধে চরণোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বঞ্চা কল্পশকে পা পতি পাবনে বৈষ্ণবে নমো নম কচা লঙ্গু লঙ্ঘ পাতমহংবন্দে পরমা বৃন্দ্বৈ ক্রিয়া বৈকেশিপদী দেবী সব তৈ নমো নম নারায়ণ নমস্ত নরঞ্চনরথ দীং সরস্বতিং ব্যাং তত জ সংকীতনে কৃষ্ণ কথোপদেশ গৌরীপ্রস প্রকা গুরুভক্ত ভোক্তি প্রমদা জগদ্বরম্য ধেয় সা পিভবগ্নম শিব বিরঞ্চিন ভীতা দিপোত বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপি রাজ্য ধর্মীষ্ট আর্জবচা জদগা দরণ্য শি বধা ভন্দে মহাপুষতে চরিদ যৎপা পলবনকি ছটা বিসুজি কিদর্শি পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকা কা কৃপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর শিবসা দি গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর শিবসা গৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজান লম্বিত ভুজো কনকু সংকীর্নিত কমলা ভো দ্বিজ ভ যুগ ধরো পারে জগৎ প্রিয় করো কর্মার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে पूर्णे कृमकीटकुकुले स्वभावुर्गंध विनिंदता कलवरी मूत्रे भाविते रमंती मूढ़ विरमति पंडिता अमितपूर्णेमिकीटसंकुले स्वभावुर्गंध विनिंदिता कलेवरे मुत्रे पुरुषे भावी रमंती मुढ़ा बीरमंत्री पंडितहाद्धांत सरस्वती गोस्वाई भोबा जान जतना जीवगन अप्राकृत कमदेव सेवा ना करे। যতক্ষণ পর্যন্ত না জীব সকল অপ্রাকৃত কাম দেবের সেবায় নিযুক্ত না হয় যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত প্রাকৃত কাম তাদের পিছু ছাড়ে না প্রাকৃত কামকে কাটিয়ে ওঠা কারোর পক্ষেই সম্ভব নয় কীর্তনেতে সুন্দর সরলভাবে জানিয়েছেন মহতম ঠাকুর মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কৃপাবিনা না দেখি উপায় এটি পথ এই পথটাই খোলা অন্য কোনো পথ নাই বলছেন যে অপ্রাকৃত কামদেবের প্রতি বদ্ধজীবের আকর্ষণ হচ্ছে না কারণ হচ্ছে অপ্রাকৃত জগতের সঙ্গে বদ্ধজীবের সম্বন্ধ হয়ে ওঠে না কোন ভাবে। সম্বন্ধ হওয়ার একটাই রাস্তা পুনঃ কোনো বলা হয়েছে যে অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ করলে অপ্রাকৃত শব্দব্রহ্ম কোথায় পাব তো বাজারে পাওয়া যায় না বলে ভাবে। ভগবৎ চরণে সেবারত যে সমস্ত মহাপুরুষগণ আছেন সাধু পুরুষগণ আছেন সেই সমস্ত মহাপুরুষগণের মুখারবিন্দ থেকে বিগলিত যে অমৃতময় হরিকথা সেইটাকেই বলে অপ্রাকৃত শব্দব্রহ্ম সেটাকেই বলে অপ্রাকৃত ব্রহ্ম। সেই অপ্রাকৃত শব্দ ব্রহ্মের সাহায্য গ্রহণ করলে জীবের ভেতরে যে কলমস আছে ভেতরে যে সমস্ত দুর্গন্ধ দূষিত সংস্কারগুলো আছে ক্রমে ক্রমে সেইগুলো ক্ষয় হতে থাকে আর এই হরিকতা শুনতে শুনতে ভগবান বিষতে হৃদয়দে বসে পড়েন শীঘ্রই ভগবান হৃদয়তে আসন স্থাপন করতে পারে। সেইজন্য বলা হয়েছে যখন অজ্ঞান অন্ধকারে জীব থাকে তখন পারিপার্শ্বিক জগতে যে আপাত আনন্দময় সমস্ত বস্তু সকল রয়েছে বা ব্যক্তি সকল রয়েছে যেগুলোর প্রতি স্বাভাবিকভাবে আকর্ষণ অনুভব করে জীব সকল সেই জন্য সহসূরিতাগুলো এই জগতে যত আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো আছে সেই সমস্ত আকর্ষণ বিকর্ষণের বস্তুগুলো থেকে আমাদের আঁশু বেহাই পাওয়া দরকার যতক্ষণ পর্যন্ত এই আকর্ষণের বিকর্ষণের টানা পড়েন চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমরা কৃষ্ণ ভজন করে নেব এ ধরনের প্রসঙ্গ একটা অমূলক প্রসঙ্গ হতে পারে না এটা হয় না গুরু বৈষ্ণবের প্রাকৃত বুদ্ধির ফলে গুরুবৈষ্ণবের সঙ্গে কপটতার ফলে জীবের ধীরে ধীরে অধগতি হয় এটা অসহনীয় ভজন রাজ্যে প্রবেশের যে পথ সেটাকে স্বাস্থ্য নির্ণয় করেছেন আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অত ভজনক্রিয়া ইত্যাদি সব হচ্ছে তারপরে অনর্থ নিবৃত্তি হবে এইভাবে পরপর চলছে আমি সকালেও আলোচনা প্রসঙ্গে একথা দৃঢ়ভাবে জানিয়েছিলাম স্বাস্থ্যের সিদ্ধান্ত কোনো ব্যক্তির যদি শ্রদ্ধা আছে বলে দেখা যায় দীর্ঘদিন ধরে কিন্তু সে কিছুতেই গুরুচরণাশ্রয় করে ওঠেনি এখনো পর্যন্ত তখন তাকে বলা হচ্ছে তার সেই শ্রদ্ধা বাস্তবিক শ্রদ্ধায় পরিণত হয়নি বাস্তবিক শ্রদ্ধা ধীরে ধীরে যখন জাগরুক হয় হৃদয়তে আর সাধুসঙ্গ যদি বাস্তব করে কেউ তাহলে সেই সাধু সঙ্গের ফলেতে তার ধীরে ধীরে গুরুচরণ আশ্রয়ের কথা প্রথম জাগরুক হবে আমার উদ্ধারকর্তা কে আমি কিভাবে এই জগৎ থেকে বাঁচবো বেরিয়ে যাব এই যে বন্ধন রয়েছে এই বন্ধন থেকে বেরোবার রাস্তা কি এই সমস্ত অনুসন্ধান তার মধ্যে যদি নাই আসে তাহলে সে সাধুসঙ্গ করবে না আর যদি সাধুসঙ্গ করে অত অথচ এইসব গুলো দেখা যাচ্ছে না তাহলে তাকে বলা হয় কপট সাধুসঙ্গ করেছেন কপট সাধু সঙ্গের ফলেতে সুবিধা হয় না কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে স্বামী খুব সাবধান করে দিয়েছেন শ্রীমাদ ভগবতী মহাপুরাণের ওপরেতে অমল প্রমাণ এর তো হয় না সেখানে দেখা যায় আমরা আলোচনা কিছু করেছিলাম ভাগবতী মহাপুরাণ আলোচনা প্রসঙ্গে কার্তিক মাসে যারা শ্রবণ করেছিলেন সৌভাগ্য আছে দেখা যায় এই যে দ্বারিকা ধামেতে যদুকুমার গণ অর্থাৎ দ্বারিকাতে যে ভগবান শ্রীকৃষ্ণের যারা ছিলেন নাতি যারা আছেন তারা সমস্ত যদুকুমারগণ এক কথায় সেই যদুকুমার গণ তারা ভগবানের পার্শ্ব কোন সন্দেহ তো নাই কিন্তু ভগবান যখন চিন্তা করলেন এই আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার আমাকে এই জগৎ থেকে যাওয়ার জন্য সব দেবতারা ব্রহ্মা আদি প্রার্থনা করছেন হে প্রভু আপনার তো কাজ হয়ে গেছে এবার এবার দয়া করে চলুন সদামে ভগবান তখন নিজের যে যদুবংশ আছেন চৈতন্যৈত আমি তো বলছেন এই যদুবংশকে কেউ কিছু করতে পারবেন এ কিছু করার ক্ষমতা ভগবানের নিজ এরা সব নিজে নিয়ে এসছেন এই সমস্ত সেই জন্য এগুলোর জন্য ভগবান যোগমায়ের আশ্রয়ে এমন একটা সুন্দর করলেন যদুবংশ ধ্বংসের একটা ব্যবস্থা করলেন যাতে করে যারা বদ্ধজীব আছেন যারা ভক্তিরাজ্যে অনুপ্রবেশ করেননি গুরু বৈষ্ণবে যাদের প্রীতি নাই তাদের শ্রদ্ধা করে তাদের হরিকথামৃত পান করেন নাই শ্রবণ পুটে তাদের মধ্যে সন্দেহ জাগরুক হয় তারা যদু এই যে যদুবংশের ধ্বংস মৌসল লীলা তারপর সেই মহিষিগণের হরণ এই সমস্ত নিয়ে একটা এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যাতে কোমল শুদ্ধ ব্যক্তি ভক্তিতে প্রতিষ্ঠিত নন যিনি আবার যারা ভক্তির বিরুদ্ধে আছেন অসুর অসুর গণ বিষ্ণুভক্ত ভবে দৈব অসুর হস্ত বিপর্যয় বিপরীত এরা কিন্তু একটা সুযোগ পেয়ে এরা বলবেন এই তো কৃষের পায়ে বান লাগলো ওই তো মরে গেল কৃষককে পুড়িয়ে দেয়া হলো। কিন্তু পরিষ্কারভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোসাইকে শিক্ষা প্রসঙ্গে এই এইসব ফ্যালাসিগুলো এইসব আশ্চর্য বিষয়গুলোকে ব্যাখ্যা করে দিয়েছেন যে দেখো সনাতন দেখো সনাতন মহিষীহরণ লীলা মুসল লীলা যে মুসল প্রসব করল যদুবংশের যে তিরোধানের যা কিছু লীলা ভগবান শ্রীকৃষ্ণের বানবিদ্ধ হল এই সমস্ত কিছু যেন মায়াময় মায়াময় মানে জাগতিক মায়াময় নয় এরা হচ্ছে যোগমায়ার কৃত এটা করে শুদ্ধ ভক্তিকে প্রোটেকশন দেওয়া হয় শুদ্ধ ভক্তিকে যদি সেফগার্ড একটা পাচিল দেওয়া না হয় যেমন আমাদের ভক্তিরাজ্য বলছেন যে তুমি বাগানেতে সুন্দর চাষ করেছো। বিভিন্ন ফসল ফুলফল কিন্তু বাগানেতে তুমি ফ্যান্সিং অর্থাৎ পাঁচিল দাওনি বেড়া দাওনি তাতে বাইরে ছাগল কুকুর এসে সেগুলোকে খেতে আরম্ভ করলো আমাদের ভক্তিরাজ্যের প্রথম গোপন এই রহস্যটা হলো অনেকেই বলছেন মহারাজ ভজন করছি কিছু হচ্ছে না কেন দীর্ঘদিন ভজন করছি কোনো কিছু অনুভব করতে পারছি না এই সমস্তগুলো উত্তর দিতে গেলে প্রচুর পরিমাণে হরিকতা শোবনের প্রয়োজন পড়ে কিন্তু আমাদের দোষ আমাদের অসুবিধে হয়ে গেছে আমাদের হরিকথাতে কোনো আকর্ষণ নাই হরিকথার প্রতি কোন রকম একটা দরদ ভালোবাসা যে আকর্ষণ সেগুলো আমরা অনুভব করতে পাচ্ছি না অন্য বিষয়বস্তুতে সাংসারিক ব্যাপারে আমরা খুব পটু সেগুলো লোক ব্যবহারে বিভিন্ন ব্যাপারে আমরা এত পটু যে সেগুলোতে কোনো অ্যাডভাইস দিতে হয় না সেগুলো তো আমরা এমনি বুঝতে পারি কিন্তু হরিকতা প্রসঙ্গ জগন্নাথ মন্দিরে যেতে হবে রোজ যেতে হবে রোজ খেতে হবে কিন্তু রোজ জগন্নাথ মন্দির যেতে হবেন এই যে ধরনের বুদ্ধি এগুলো অভক্তি থেকেই হয়ে থাকে যেখানে আমি আলোচনা প্রসঙ্গে বলিছিলাম যে অন্ধ সুরদাসকে চোখে দেখেন না সুরদাসজি মহারাজ তিনি জীবনের কম করে আশিটি বছর কিভাবে তিনি নিরন্তর প্রতিদিন শ্রীনাথজি গোপালজিকে গিয়ে কীর্তন শুনিয়ে আসতেন যখন আমরা ভক্তিটাকে একটু খেলা মনে করি তখন এটা আমাদের দায়িত্বের মধ্যে আসে না যখন এটা জানি এটা আমার নিত্য সেবা জগন্নাথ মন্দিরে যাওয়াটা আমরা সংসারের কুকে পড়ে রয়েছি এই অবস্থা থেকে উদ্ধারের আর কোনো পথ নেই আমরা দোষ দর্শনে পটুক এই করে আমাদের ভজন রাজ্যের যে বিঘ্নগুলো উপস্থিত হয় সেগুলো আমাদেরকে ভজন রাজ্যে পিছিয়ে দিচ্ছে এগোতে পারছি না আমরা সেই জন্য বলছেন ভক্তিরাজ্যের প্রথম কথা হলো যতটুকু ভক্তি হয়েছে সেই ভক্তির পরেতে সঙ্গে সঙ্গে পাঁচেল দিয়ে দিতে হবে সেটা কি না দশ অপরাধ আদি না উত্থিত হয় বৈষ্ণব সঙ্গরূপ হরিকতা শোবণরূপ হরিকীর্তন শোবনরূপ যে যেন আমাদের হৃদয়তে আসে নট দ্যাট এখন ভক্তি কল্যাণ দু ঘন্টা থাক যাদের নিরন্তর ভক্তিতে প্রতিষ্ঠিত না হতে পেরেছেন যে সময়টিকে তিনি ভক্তির কথাবার্তি অন্য চিন্তা করার অবসরপ্রাপ্ত হচ্ছেন ছিল সরস্বতী জানাচ্ছেন যে সময়টুকু হরিকতা হরিকীর্তন থেকে তুমি দূরে থাকছ সেই সময়টুকুর মধ্যে যে গ্যাপিংটা আছে ওই গ্যাপিং এর মধ্যে তোমার মায়া যখন তখন প্রবেশ করে ফেলবে তোমাকে গলা টিপে দেবেল ওই ইন্টারভেল সময় টুকুর মধ্যে এটা তোমাকে প্রবেশ করে ওই সময় তোমার পেয়ে গেল যেটা কলি হরণ করে নিয়ে যাচ্ছে তুমি অন্য মজা করতে বসেছো সকালে তো নাম করিছি আর দরকার হয়ে গেছে তো এই সময়তে ওই গ্যাপ সময় পেয়ে ওইখানে ঢুকে পড়ে তোমার গলাটা টিপিয়ে দেবে মায়া পিসাছি গলে ফাঁস দিতে ফেরে মায়াসে পিসাচি এই যে কথাগুলো কোনোটা মিথ্যে কথা নয় মহাজনগঞ্জ যে সমস্ত গুলো আমাদের কাছে উত্থাপন করে দিয়েছেন কীর্তন আদি অনুভবের যা কিছু এগুলো কোনো বাইরের ব্যক্তিদের যে উপস্থাপনা সেরকম নয় কতটা চোখের জল ফেলে কতটা জীবের জন্য করুণা হলে পরে তারা এই সমস্তগুলো বলতে পারেন নাম বিনা কিছু নহি আরো চোদ্দ ভুবনে মাঝে তুমি মনে করো না এটা গল্প বলে দিলেন ভক্তিম ঠাকুর চোদ্দ ভুবন মাঝে নাম বিনা কিছু নেই এটা তার গল্প নয় এটা লিখতে হল লিখে দিলাম বলছেন স্বাস্থ্যকাররা বহুপাত আদি যারা স্বাস্থ্যের ব্যাখ্যা করছেন সমস্ত বলছেন ঠাকুর সত্যি সত্যি দেখছেন নাম করতে নামে ডুবে গিয়ে ঠাকুরের চোখ খুলত না এরকম ভাবে ডুবে থাকতো এরকম কাউকে দেখতে হলে এরকম দেখতেন ডুবে থাকতেন চোখে খুলতেন না চোখ এরকম ভাবে নাম করতেন আর সত্যি সত্যি তিনি দেখছেন নাম বিনা জগতে কিছু নেই সবার উপরে নাম সত্য তার উপরে নাই সমস্ত জগতে যেখানে দেখছেন নাম নাম চারিদিকে নাম খালি আর কিছু নেই আর নাম ও নামই অভিন্ন এটা তিনি দেখার পরেই কীর্তনটা লিখেছেন তার আগে লিখে নিন সেখানে বলা হচ্ছে যে যদুকুমার ঘরের এই যে বাজ্যধৃষ্টতা কেরকম না যদু কুমারগণকে লক্ষ্য করে ভগবান আমি আগেও বলেছি সকালে যে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান তার নিজজনকে লক্ষ্য করে যে পরিস্থিতিটা একটা সৃষ্টি করেন তাতে যে স্বাস্থ্যের প্রামাণিক বিষয়গুলো রয়ে যায় সেইটি কি বলে স্বাস্থ্য সেইটি আমরা পরবর্তীকালে বজ্র জীবগণ অনুশীলন করে ওয়ে আউট করি অর্থাৎ পেরিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজি বোঝা গেল আমাদের বেরোবার রাস্তা নেই ওইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে যোগমায়ের দ্বারা সেখানে এরকম একটা ঘটনা দেখিয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে এর রাস্তা কি ছোট হরিদাসকে কেন্দ্র করে কি পরিস্থিতি দেখালেন দেখিয়ে তারপরেতে আবার কিফা তো করলেন আমার আর কি বলা আছে তাদের সম্বন্ধে আমার কি কথা থাকতে পারে যেকোনো হরিকথা যে কোনো কীর্তন তারা তো করবে না আনুগত্য ভজনের মূল যেটাকেই ভক্তিম শিখায় শরণাগতি ভক্তের প্রাণ যেটা প্রভুপাত বৈষ্ণবকে এতে বললেন না সেখানে যে বলেছেন যে সেখানে বলছেন যে এই যে আনুগত্যহীনভাবে যে ভজনের পদ্ধতি সেখানে কোনোরকম ভজনের উন্নতির কোনো সম্ভাবনা দেখা যায় না সরস্বতী সব এইসব বিচারগুলো দেখিয়েছেন যদু গন ভগবানের পার্শ হলেও তারা একদা লীলা করলেন যখন দ্বারিকা থেকে তারা খেলতে খেলতে নিজেদের মধ্যে বাইরে এলেন যাদের যে রাজধানীর যে সেখানে বাইরে এলেন এসে এখানে দেখছেন সমস্ত সাধুগুরু যা যারা আছেন তারা ঋষিমুনি এরা সব একত্রে ধর্ম নারজ্জি সমস্ত সব এসে বাইরে গাছের তলায় সব বসেছেন সমস্ত কারণ আছে ভগবানের প্রেরণা ছাড়া তারা কিছু করেন না তারা সেখানে বসেছেন আমি আলোচনা করেছিলাম শাম্যকে কপট করে সন্তান সম্ভব তৈরি করে কাপড় দিয়ে ইচ্ছে করে এসে এদের সঙ্গে মজা করবার চেষ্টা করলো এটার কারণ কি তারা তো ভগবানের পাশ দরকার ছিল না বলে এইটা করে ভগবান দেখাল কুমারদের দ্বারা ভগবান দেখাল এটা একটা লক্ষ্য উপলক্ষ এটা দ্বারা বংশটাকে নিয়ে যেতে হবে না যদু বংশ ধ্বংস হার নয় সেখানে বলছেন তারা এসে যখন ঋষি মুির সঙ্গে যাদের অভ্রান্ত দৃষ্টি যারা দিব্য দর্শন সম্পন্ন তাদের সঙ্গে কপটতা করবার চেষ্টা করলেন তার যেমন আমরা করি গুরু বৈষ্ণব গুরুদেবের সঙ্গে বৈষ্ণবদের সঙ্গে এইটার উদাহরণটাই ওখানে দেয়া হয়েছে তারা ঋষিমনির সঙ্গে মজা করলেন ঠাট্টা করলেন ঋষিমুনি তখন কি করলেন তখন দিব্যদ দেখলেন এরা আমার সঙ্গে আমাদের সঙ্গে মজা করছে তখন সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ এ এর কোন স্ত্রী হবে মায় বলছে যে এই যে সন্তান হবে এই সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে এরকম জিজ্ঞাসা করেছে তাতে ওরা দিব্য দিশিয়ে দেখলেন মজা করছে কপটতা করছে আমাদের সঙ্গে এই কপটতা কপটতার জন্য সঙ্গে সঙ্গে বললেন এর পেটে মুসল হবে কুলো নাশক মুসল সহশী বলছেন আমাদের মধ্যে যারা কপটতাতে ব্যস্ত থাকবেন গুরুবৈশবের সঙ্গে তাদেরও ভজন রাজ্যের তারা ও কুলনাশক মুসল প্রসব করবেন তারা সে মুসল তাদেরকেই মারবে গুরু বৈষ্ণবের প্রতি বান যায় না ওরা শাসন করেছেন আমাকে এই ক্রিয়াকর্মটা করেছিলাম অতএব কালকে আমি কি করলাম তাকে ঘুরিয়ে আর একটা শাসন করে দিলাম অর্থাৎ গুরুবৈষ্ণব যে শাসন করে। এতে আমি সহ্য না করে সেগুলো করুণা না বুঝে আমি উল্টে তাকে আবার শাসন করার জন্য তার দোষ দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এতে করে আমার নিজের সর্বনাশ রেখে আনলাম সেই জন্য যারা গুরুবৈষ্ণবের সঙ্গে কপটতা করবেন তারা কুলনাশক মুসল প্রবেশ করবেন প্রসব করবেন ভজন রাজ্যে ভজন করতে করতে ভজন করতে করতে মুসল প্রসব করলো। সেই মুসল তাকেই নাশ করবে কিছু করার নেই সেই জন্য সর্ব প্রথম কথা হলো যে ভজন রাজ্যে কপটতার বাইরে অবস্থান করা যেগুলো বলছিলাম যেরম ফল ফুল তুমি বাগানে লাগিয়েছো যেমন বেড়া দিতে হয় সেরকম দশবিধ না অপরাধ বর্জন রূপ বেড়া দিতে হবে সেখানে বৈষ্ণব সঙ্গরূপ নিরন্তর বৈষ্ণব সঙ্গরূপ বেড়া দিতে হবে বৈষ্ণব সঙ্গ হলে আর তোমার কপটতা আসতে পার তখন আর কোনো কিছু আসবে না বৈষ্ণব সংঘরূপ বেড়া দিতে হবে বৈষ্ণবকে সম্মুখে রক্ত মাংসের মানুষ আমি পেয়ে গেছি অতএব সঙ্গ হলো কালকে তো আর পাওয়া যাবে না এরকম নয় গুরু নিত্য থাকেন তিনি যদি নিত্য জগতে চলে গিয়ে থাকেন আমি যদি বলি আর গুরু সঙ্গ পাবো না তাহলে নিশ্চয় আমি গুরু বৈষ্ণব তত্ত্ব বুঝি না যে হরিকথামত নিরন্তর আমি করব। করবো তাদের শ্রীমুখ থেকে তারা যখন আমার সন্মুখে নেই বলে মনে করছি আমি সেই যে বিরহ যন্ত্র অনুভব করছি তখনই তিনি আছেন আমার কাছে স্বাস্থ্যকাররা বলছেন গৌমাতা যেমন প্রচুর পরিমাণে খড় খেয়ে নিল খাওয়া দাওয়া ঘাস খেয়ে নিল কার তাড়াতাড়ি খেয়ে নিল পরে কি হলো সেগুলোকে বসে বসে জাবর কাটতে থাকলো সেরকম আমাদের ভজন রাজ্যে আমরা নিরন্তর অরিকতা করব। এমন কি যখন বাজ্যদৃষ্টিতে গুরু বৈষব নেই বলে মনে হচ্ছে তখনও দিব্যদৃষ্টিতে দেখতে পারবো গুরু বৈষ্ণব আছেন এই হরিকতা বলছেন তিনি সেই কথাগুলোকে নিরন্তর হৃদয়তে চিন্তা করব আর যেটাকে বলে গৌমাতে যেমন জাবর কাটে সেরকম সেই হরি কথাগুলোকে টেনে নিয়ে এসে কি শুনলাম কি বুঝলাম অনুধ্যান সেই হরিকথার নিরন্তর এই সমস্ত বিচারগুলো হওয়া দরকার যদি তা না হয় তাহলে ভজন রাজ্যের অগ্রগতি স্বাভাবিকভাবেই ব্যাহত হয়ে যাবে এগুলো যাবে আজকে আমাদের সুবিধে হয়েছে বিশেষ আমরা আলোচনা প্রসঙ্গে বলতে যে যেই গুরু সেই বৈষ্ণব যেই বৈষ্ণব সেই পরমহংস এই কথাগুলো ভক্তবীরা ঠাকুর জানিয়েছেন পরম বৈষ্ণব গুরু অথচ তিনি পরমহাংস নন এটা হতে পারে না বৈষ্ণব অথচ গুরু নয় এটা হতে পারে না আবার গুরুর কাজ করছেন তিনি অথচ বৈষ্ণব নয় এটা হতে পারে না সব ইন্টার রিলেটেড প্রত্যেকটার সঙ্গে জড়িত যিনি গুরুর কাজ করবেন বাস্তবিক গুরু আমি তথাকথিত কথা বলছি না যিনি গুরুর কাজ করতে বসেছেন ভগবত প্রেরণায় গুরু আদেশে তিনি নিশ্চয়ই পরমংস এছাড়া হয় না সেখানে বলছেন গুরুতত্ত্বের সর্বশ্রেষ্ঠ ডেফিনেশন সম্বন্ধে বলা হচ্ছে শ্রী সনাতন গোসাঁজি তিনি লিখেছেন সনাতন গোসাই তিনি লিখেছেন এই এই জিনিস সেখানে বলছেন যে কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্ব সত্য উপকার নিষ্প্রৃহ সর্বত সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্ব সংশয় সংশ্বেত অনলস গুরু রাখিত দ্যাট ইজ দ্য এক্সেলেন্ট ডেফিনেশন অফ গুরুতত্ব গুরুতত্বের এটা এত এক্সেলেন্ট উদাহরণ এরা বর্ণনা করা যায় তিনি এটাকে বিভিন্ন পুরাণ উপপুরাণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন বিষ্ণুপুরাণ আদি বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে এটা উদ্ধার করে তিনি এটাকে লিখেছেন সেটা কিসে লিখেছেন হরিভক্তি বিলাস নামক গ্রন্থে বিষ্ণু স্মৃতি সেখান থেকে উদ্ধার করে এই পুরন বচন লিখেছেন তিনি এখানে তাৎপর্য কি না বলছেন আজকে ভগবানের নিত্য পার্শ্ব ছিল জগদীশ পন্ডিত মহাশয়ের আবির্ভাব একটা কথা প্রথমেই কান খুলে জেনে নেওয়া প্রয়োজন আমাদের কান শুনে নেওয়া দরকার সেটা কি না বৈষ্ণবের আবির্ভাব আবির্ভাব অভাব অভাবগ্রস্ত অবস্থায় কখনোই যেন কেউ পালন করার দুঃসাহস না করে অভাবগ্রস্ত অবস্থায় কেউ তীর ভাব আবির্ভাব অভাবগ্রস্ত অবস্থায় যায় যার গুরুবৈষ্ণব চরণে ভগবত চরণে ভাবের উৎপত্তি হয় নাই তার এই সমস্ত করতে যাওয়া মানে কিছু কচুরি পুরি খাওয়া ব্যস্ততা এগুলোর মধ্যে কোনো সার থাকবে না কিন্তু সার হচ্ছে কি না বলছেন গুরু বৈষ্ণবের যে আবির্ভাব তিরভাব এটাতে হৃদয়েতে বিষয়বাসনা জর্জরিত অবস্থায় পালন করতে এসে স্বকৃতি কিছু হবে যদি নিষ্কপটভাবে আসে কিন্তু বাস্তবিক যে লাভ বাস্তবিক যে লাভ হলে পরে মানুষ কিছু কৃতার্থ হয় সেটা হতে পারবে না সেই জন্য আজকে আবির ভাব তিথি তার আমি অভাবগ্রস্ত অবস্থায় তার গুণকীর্তন কি করে করব সেই জন্য চিন্তিত হয়ে পড়িস তারই চরণে স্মরণ হয় গুরু শিক্ষা দিয়েছেন সবপ্রকাশ বস্তু সম্বন্ধে কোনো বর্ণনা কোনো ইন্টারপ্রিটেশন আমি একটা বানিয়ে ফিলসফি তৈরি করে দিলাম সেটা হয় না জড় জগতের কোনো সম্বন্ধে বিষয়েতে এ ধরনের কোনো ব্যাখ্যা চলতে পারে অ্যাজামশন চলতে পারে কিন্তু সবপ্রকাশ বস্তু যে গুরুবৈষ্ণব ভগবান ধাম নাম এই সম্বন্ধে ভাবেই কোনো সপ্রকাশ বস্তু সম্বন্ধে বাইরের একটা জড় ভাবনায় পড়ে থেকে এই সম্বন্ধে কিছু মন্তব্য করে দেব সেটা হয় না